আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে ভালোবাসা আশা করি আপনারা এই প্রোগ্রামে উৎসাহের সাথে অংশগ্রহণ করছেন যেহেতু আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করছি আপনি যদি একজন ইসলাম দরদি মানুষ হন এবং একজন চিন্তাশীল ব্যক্তি হন সমাজকে নিয়ে যদি আপনার মনের ভেতরে কোনো চেতনা থাকে কম এবং মিল্লাতকে নিয়ে যদি আপনার মনের ভেতরে কোনো ভাবনা থাকে যে আমার সমাজ অধোপতনের তলে তলিয়ে যাচ্ছে ইসলাম যে ইসলামের কথা বয়ে পড়ছি সেই ইসলামকে বাস্তবে দেখতে পাচ্ছি না এই বেদনা যদি আপনাকে আহত করে তাহলে আপনার মতো একজন সুধীজনকে আমি এই কথাটাই বলবো যে আপনি অংশগ্রহণ করেছেন ঠিক সেই রকম এখান থেকে আপনি উপকৃত হয়ে এই উপকার অন্যের কাছে পৌঁছে দিন এবং এই উপকার শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা এর স্তর ব্যাপক থেকে ব্যাপক করে দিতে চাইছি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ব্যক্তি থেকে আর এক ব্যক্তির কাছে সমাজ থেকে আর এক সমাজের কাছে নিয়ে যেতে চাইছি এবং আমাদের এই প্রচেষ্টার পেছনে একটিমাত্র উদ্দেশ্য তা হচ্ছে এই যেই ইসলাম কি আল্লাহর নবী নিয়ে এসেছিলেন এবং সেই অশান্তির দাবানলকে তিনি মুছে স্বর্গের নমুনা কায়েম করেছিলেন দুনিয়ায় ঠিক সেই আজকের দুনিয়ায় আমাদের সামাজিক জীবনের যাবতীয় কলহ যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় ফাসাদ, সব মুছে যাক এবং এই সমাজটা হয়ে যাক একটা মনোরম সমাজ একটা জান্নাতের নমুনা সমাজ এই উদ্দেশ্য নিয়েই তো আমরা এই আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইসলাম ও আজকের মুসলমান এই পর্বে আজ আপনাদের সামনে বলবো। যে ইসলামের গুণ এবং ইসলামের বৈশিষ্ট্য এগুলো আপনাদের অনেকের জানা এবং আমরা আগের পর্বে আলোচনা করেছি ইসলামের কাম মুজেগুলো তার ভেতরে যেমন আমি আজকে একটা বলবো যে ইসলাম চাই যেমন ইসলাম ঐক্য চাই তেমনি ইসলাম আমাদের কাছে সৎ চরিত্র কামনা করে একজন মুসলিম হবেন চরিত্রবান চরিত্রতায় হচ্ছে একজন মানুষের জীবনের ভেতর যেটা তার বহিপ্রকাশ তার চরিত্র আমার ভেতরটা কি তা আমার চরিত্র প্রমাণ সাথে আমার উঠা বসা প্রমাণ করবে আমার দৃষ্টিভঙ্গি প্রমাণ করবে এগুলোই হচ্ছে আখলাখ এগুলোই হচ্ছে চরিত্র চরিত্রের যে একটা প্রতিফলন আছে তাকে অস্বীকার করা যাবে না এই জন্য সুন্দর চরিত্র কামনা করে ইসলাম এবং ইসলাম সব সময় তাগিদ করেছে মানুষকে চরিত্রবান হওয়ার জন্য এর জন্য চরম নিদর্শন আমাদের কাছে আল্লাহর আল্লাহর চরিত্রবান হবো তাহলে এই মর্মে আমি শেখকে বলব শেখ আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে একটু সংক্ষিপ্ত আমাদেরকে জ্ঞান দিন আল্লাহ রসুলের চরিত্র সোরা তার বলেছেন এবং এই সংবেদন হচ্ছে ও রসুল সাল্লা আলাম এখানে আল্লাহ রাবুল্লাহ আলিম বললেন যে হে রসুল আপনি রয়েছেন বিশাল চরিত্রের অধিকারী আপনি বিশাল চরিত্রের অধিকারী বৃহৎ চরিত্রের অধিকারী যদি বলতেন ইনকাল আল্লাহ হলুকিন তবু যথেষ্ট ছিল তারপরে একটা বিশ্বাস এসছে একটা গুণ লাগানো হয়েছে সেটা হলো আদিম আল্লাহর মুখ থেকে যদি রসুলের জন্য বলা হয় হোলকিন আদিম তিনি বৃহৎ চরিত্রের অধিকারী তাহলে এর বহিঃপ্রকাশে আর কোনো ভাষা নেই এবার আমাদেরকে বুঝে নিতে হবে সত্যিই রসুল সাল্লাহ আলহ্লাম তিনি কেমন চরিত্রবান ছিলেন একটা হাদিসে বর্ণিত হয়েছে যথাসম্ভব মাহেশ রাজ্লাবান হাদিসে বর্ণনা করছেন যে রসুল সাল্লু আলহিহাস্লাম ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে তিনি কারোর কাছে আহত হলে বা মার খেলে তিনি কোনোদিন প্রতিশোধ নেননি কোনো দিন প্রতিশোধ নেননি আর জেনে শুনে কোনো একটা হাদিস বর্ণনা নেই যা আল্লাহ যে ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগতভাবে তিনি কাউকে একটি থাপ্পল লাগিয়েছেন বলতে না। এ এগুলো কি কম কথা আনাসবিন মালিক রাজবানহ তিনি বলছেন খাদিম তো রাসুল্লাহ আলহিম আশরা সিন ফাল্লিন তিনি বলছেন আমি দশটি বছর জীবনে একবার চাকর বিরক্ত হয়ে তিনি বিরক্ত হতেই পারে কিন্তু আর কোনোদিন বললেন না বা মাকে বলেননি যে লেমা মা এটা কেন করলে তুমি এটা তুমি কেন করলে বা কেন করলে না এই শব্দটুকে বলেন নাই তো এরকম একটা সাংঘাতিক চরিত্রের ব্যাপার একটা মানুষ হিসেবে দশ বছর তার দাস কে শব্দটা বলা বা কেন করলে বা করলে না এই শব্দটা না বলা এটা বিষয় কথা নয় আমাদের কাছে শুনতে এটা সহজমূর্ণ হচ্ছে কিন্তু বাস্তবে করতে গেলে বিশাল জটিল তাহলে আল্লাহ রসুলের এত সুন্দর চরিত্র যদি আরো চরিত্র আল্লাহ রসুলের অনেক আছে এগুলো আমার একের পর এক আলোচনা শুনবো আমরা কি দেখতে পাচ্ছি মালিকদের এই স্বভাব আছে কি যে তাদের বাড়িতে যাদের চাকর আছে সে সমস্ত লোকেদের সাথে কি এই ব্যবহারগুলো আমরা দেখতে পাই হ্যাঁ বিসমুল আপনি যে কথাটা বললেন এবং সে যেটা আলোচনা করলেন সেই গুণ বা বৈশিষ্ট্য আমাদের বর্তমান যুগে অনেকেই এরকম বাড়িতে কাজ করে আমাদের কৃতদাস থাকে কিন্তু ক্রীতদাসের সাথে যে এত এমন জঘন্য ব্যবহার করা হয় তার বহিপ্রকাশ আমরা টেলিভিশনের মাধ্যমে পেপার পত্রিকায় নিউজে দেখে থাকি যে একজন মালিক তার ক্রীত দাসকে কীভাবে প্রহার করেছে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করা হয়েছে সে হয়তো একটু কাজে ভুল করেছে এবার তার মনোভূত হয়নি সেই কাজটা সেই কাজে সে সন্তুষ্ট না হয় এগুলো ক্রীতদাস নয় এগুলো ঝি চাকরি চাকোর গুলোকে এই চাকর গুলোর সাথে রসোল্লাহ সাল্লাহাম যে ব্যবহার করেছে এবং রসুল্লাহ সাল্লা চরিত্রের গুণ বা বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহামের পুরো জীবনটা হচ্ছে আমাদের জন্য একটা নমুনা সেই কাফির মুশরিকরা রসুলের এই চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে আমরা দেখেছি ইসলাম গ্রহণ করেছে অনেক ঘটনা আছে আল্লাহ রসুলের চরিত্র দেখে এমন কিছু লোক যারা ছিল না তারা লোকেরা দেখে আকৃষ্ট হয়েছে এবং ইসলাম কবুল করতে সে বাধ্য হয়েছে আপনি এব আলোকপাত করুন এ ব্যাপারে রসুল অনেক উদাহরণ রয়েছে যে অনেক অমুসলিম তারা রসুলের চরিত্রে ইসলাম গ্রহণ করেছেন এমর্মে বুখারি এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে সোমামা বিন ওসালের ঘটনা সেখানে রয়েছে আর আর অন্য যে সমস্ত সিরত গ্রন্থ রয়েছে সেগুলোতে বর্ণিত হয়েছে সোমাম বিন ওসাল আরহ সাহেবের হাতে বন্দী হন তাকে মসজিদে নবীদের বন্দি করা হয় আল্লাহ জিজ্ঞেস করেন আমার সম্পর্কে তোমার কী ধরণাই হাসমামা সমামা বললেন যে আপনি যদি আমাকে খুন করে দেন তাহলে আমাকে রক্তের বিনিময় খুন হতে হবে আর যদি আপনি আমার কাছে সম্পদ চান তাহলে আপনাকে সম্পদ দেওয়া হবে আর যদি এমনি ক্ষমা করে দেন তাহলে আপনার কি দেখো থাকবো এইভাবে তিন দিন বলার পরে আল্লাহ বললেন অতুলুক ও হু ছে মুক্ত করে দাও কাদ আফাও তো আনকাই আসমামা স্পষ্ট করে বলে দিলেন হে অসমা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তারপর তিনি কি করলেন মদিনা কোন এক বাগান বাড়িতে গিয়ে সেখানে নিজের কাপড় চুপড় পরিষ্কার করে গোসল করে এসে সুরসালসলামকে হাতে হাত মিলিয়ে কালেমেলা এলাহ ইম আহমদ আল্লাহ পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এটা সংক্ষেপে বলা হলো কিন্তু কথা হল যে এখানে আল্লাহ আলোচনা এবং তিনি চরিত্রবান তার যে স্তর এত উঁচু সে নিদর্শন একটা আমরা পেলাম তাহলে এই হাদিস থেকে আমরা এটা জানতে পাচ্ছি যে আল্লাহ রসুল যদি সোমামার সাথে এই চরিত্রের ব্যবহারটা না করতেন অর্থাৎ ধরুন প্রথম দিনে যেমন বলা হলো যে তুমি কি চাও বা এরকম কি চাও না বলে এ মারো একে একে এই এই ওই থাপ আল্লাহ রসুল কটুক্তি করতেন ওই আদর্শ ব্যবহারটা যদি না দেখাতেন তাহলে সোমামার ভেতরে যে পরিবর্তনটা এলো তাহলে এই একটা চরিত্রের প্রতি ফলন ঘটল তাহলে চরিত্র মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে তাহলে সচ্চরিত্রবান হওয়াটা তাহলে একজন মানুষের কাছে অপরিহার্য একটা সিফাত বা একটা গুণ তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল যদি আমাদের কাছে এত সুন্দর সুন্দর মডেল দিয়ে যান তো তারপরে আমরা আমাদের সমাজ জীবনে যে সমস্ত দেখতে পাচ্ছি চরিত্রের ত্রুটিগুলো সেই ত্রুটিগুলো আমাদেরকে সারতে হবে এই মর্মে আমাদের দুশ্চরিত্র এবং খারাপ চরিত্রগুলো আমাদেরকে বর্জন করতে হবে তো দুশ্চরিত্র আমাদের সমাজের ভেতরে মানুষের ভেতরে আরও দেখতে পাওয়া যায় তো তার ভেতরে আমরা কিছু উদাহরণ হিসেবে টেনে আনতে পারি যে শেষের বেলায় তাঁকে বলবো আপনার এই চরিত্রটা ভালো নয় ভাই আপনি এটাকে ছাড়ুন জি হ্যাঁ আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে দেখি মানুষের যে দুশ্চরিত্র বা খারাপ চরিত্রের এবার সেই ব্যবহারের মধ্যে দিয়ে আমরা সেই চরিত্রের যে ওর গুণ বা বৈশিষ্ট্য সেগুলো আমরা লক্ষ্য করে থাকি যে একজন মানুষের যে ব্যবহার এবং সেই ব্যবহারের মধ্যে দিয়ে তার কথা বলা তার যে সমস্ত জিনিস দেখা উচিত সেই জিনিসগুলো আবার না দেখা বা একের কথা আর লাগিয়ে যে একটা বিবাদ বা ফেতনা সৃষ্টি করা तो येस्तो मान दुश्चरित्र मध्य पड़े एवं गुणगुल्साम्पल ए रखम कत एक्साम्पल हादिसर मध्य रही है रसोल्लाम चरित्र मध्य समाजबद्ध जेबर बेपारो एक नए व्यक्तिगत नम एक गोष्ठी गोष्ठी तय घटना प्राय प्रत्येके चाहे अनुमति अपनी एक बार अनुमति दिन बसी ध्वस कर रसुल्ला दें कूंदर उत्तर दिए जो गोष्ठी कम के शेष पहाड़े मिसे হাদিসের মধ্যে যে ঘটনা গুলো এসছে তাহলে সামগ্রিক ভাবে একটা সমাজের ব্যাপারেও যাতে সেই সময় ধ্বংস না করে দেওয়া হয় একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমরা সেই ইসলাম পেয়েছি রসুলের জীবনে এত কষ্ট আমরা আমাদের কথাই থাকবো সুপ্রিয় দর্শক সঙ্গে থাকুন সামান্য একটা বিরতির পর আবার আপনাদের কাছে উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অফ দেখুন সম্মুখ সমরে আজ রাত নচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু উমামা হতে বর্ণিত বলতেন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 জীবনী থেকে যেটা আপনি ব্যক্ত করলেন তারও একটা প্রতিফলন হতে হবে আমাদের সমাজে তাহলে আমরা তার রেজাল্টটা পেতে পারি মানে আসান ইসলাম পেয়ে গেছি হাতের কাছে রসুল ইসলাম যেটা এত চরিত্র সম্পর্কে তো যেটা উত্তর তিনি দিয়েছিলেন সংক্ষিপ্ত উত্তর হোল কহু আল কোরআন জি আল্লাহ রসুলের স্বভাবটা কি কোরআন কোরআনে কারিমটাই আল্লাহ রসুলের স্বভাব পুরো চরিত্র পুরো চরিত্র তাহলে আল্লাহ রসুলের পুরো থেকে টেনে এনে যদি হয়েছে যে রসুল তার জীবনটাকে কোরআন মোতাবেক অর্থাৎ ওই মোতাবেক চালিয়েছেন এটা তার সব সংখ্যক রসুল সালাহ বলা হয়েছে যে তিনি মোমিনদের জন্য রাহিম ছিলেন আর আল্লাহ রসুল তিনি মোমিনের জন্য দয়াবান ছিলেন তারপর বলা হয়েছে যে কোন কষ্ট হাজাবের সহ্য করতে পারছেন সবই আমাদের চরিত্র কোরআন মাসিদ টাকে যখন চরিত্র হিসাবে ধরা হলো তাহলে আমি এটার কি এই ব্যাখ্যা করতে পারবো এটার অনুমতি আছে যে আল্লাহ যতগুলো নিষেধ ছিল সমস্ত কিছুকে আল্লাহ করে নবীর জীবনে তা তিনি ত্যাগ করেছেন তাহলে ত্যাগের মধ্যে দিয়ে আখলা প্রকাশ পেয়েছে এবং অনুকরণের মধ্যে দিয়ে আল্লাহ রসুলের আখলাগ প্রকাশ পেয়েছে এখানে একটা কথা আমি বলতে চাই যেমন চরিত্রের জন্য আমরা আলোচনা করছি আমাদের চল চরিত্রে কেমন হওয়া দরকার রসুলের চরিত্রের মাধ্যমে কিন্তু তিনি চরিত্র যাতে নষ্ট না হয় চরিত্রের চরিত্র আল্লাহ তিনি উদ্ভুত করেছেন নিজের হাদিসে আমাদেরকে বলে আল্লাহ রসুল আমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যার চরিত্র উত্তম উত্তম এটা আল্লাহ উদ্ভুদ্ধ করেছেন চরিত্র গঠনের জন্য আবার চরিত্র যাতে নষ্ট না হয় সেই দিকেও তিনি চিকিৎসা করেছেন আর যেমন একটা তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা যেন কারো কথা শুনে যাচাই বাঁচাই না করে কাউকে না বলি বা অন্যত্রে তিনি বলেছেন যারা চুগল খোর বলা হয়েছে নাম বলা হয়েছে যারা চুগল করে তাদের জন্য বলেছে তারা জাননা তো পাবে না আমরা একটা দুশ্চরিত রসোল্লা এই জীবনে থেকে আমরা মেডিসিনটা পেতে পারি তার মানে কর্মজীবন এবং তার বাক্য তারা তার মানে কর্মগত হাদিস রয়েছে এবং তার মানে বাণীগত হাদিস তিনি বলেছেন এই করলে এই হয় যে মোমিন যারা হবে চরিত্রবাণ তারা ওয়াদা করে খিলাপ করবে না এটাও চরিত্র মিথ্যা বলবে না আর তারা এমনতের খেয়ানত করবে না তা যখন রাগান্বিত হবে তখন তারা অস্থির ঘোষা করবে না করবে না এইগুলো চরিত্র আমরা শুধু এই চরিত্রের প্রকাশটা করে মানুষকে মুগ্ধ করব। শুধু আমি আমাদের মধ্যে সীমাবদ্ধ না বিশেষ করে আল্লাহ রাসুলের চরিত্রকে যদি আমরা এটাকে একরকমের উপায় হিসেবে ব্যবহার করে আমাদের রসুল শুধু মুসলিম জাতির জন্য নয় তিনি হচ্ছেন সারা পৃথিবীর শান্তির দূত এই যে বইটি লেখা হয়েছে আমার লেখা বিশ্ব শান্তির দূত মোহাম্মদ এখানে শুধু মুসলিম জাতির শান্তির দূত ছিলেন তা বলা হয় নাই তিনি যিনি সারা এক থেকে একশো পর্যন্ত এবং যোগ্যতার ভিত্তিতে তিনি বিচার করলেন দিয়ে এক করে একশো পর্যন্ত সিরিয়াল করে নাম্বার ওয়ান রয়েছেন আমাদের লাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লাস্লাম তাহলে তিনি নিজে একজন অথচ তিনি যাকে স্রষ্টা বলে মানেন তাকে নিচে রাখলেন আর লাস্ট প্রফিট মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে নাম্বার ওয়ান তাহলে তিনি কিভাবে বিচার করেছেন নিশ্চয় রসল্লা সাল্লা সাল্লামের সিরাদ পড়েছেন তাকে পুরো জীবনীকে তিনি অধ্যয়ন করেছেন গভীরভাবে রিসার্চ করেছেন এবং তিনি লিখেছেন কারণও যে কেন তাকে এক নম্বরে রাখা হলো সেখানে তিনি লিখেছেন তিনি রিলিজিয়াসলি ধার্মিক দিক থেকে এবং পলিটিক্যালি রাষ্ট্রীয়ভাবে তিনি এত ক্ষমতার সূচে বিরাজ করেছেন। তালে এই যে চরিত্রের একটা বৈশিষ্ট্য এবং এটা তো আমাদের দুঃখের বিষয় আমরা যদি ট্রেনে চলি আমরা যদি বাসে কোথাও ভ্রমণ করি তাহলে সেই ক্ষেত্রে ধরুন কথার কথা বলছি আমি একটা সিট পেয়েছি কিন্তু আমার পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন উনি বসার কোন সুযোগ পাননি এইরকম ক্ষেত্রে আমার মতো একজন মুসলমানের করণীয় দাঁড়াই ট্রেনে চলছি আমরা আমি মুসলিম বলেছি না তো ক্ষেত্রে আমাকে আখ্লাগ দেখানো উচিত নয় অবশ্যই আমি উঠে যাচ্ছি একটা সুযোগ হয়ে যায় আমাদের দাওয়াতের জন্য সে যদি অমুসলিম হয় এরকম কষ্ট করে একটা বৃদ্ধ অবস্থায় আছে আমি ট্রেনে বা বাসে ভ্রমণ করছি তাকে যদি বসতে দিই আরো আবশেক আপনাকে বলবো এমন কিছু যারা গোড়া মানুষ তারা যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষ রাখে মনের ভেতরে একটু একটু করে যদি কথা বলা ব্যবহার দিয়ে সুযোগ করতে পারেন তাহলে সে আপনার আরো কাছে আসবে তখন আমি আমার দিনের কথা দুটো বলতে সুযোগ পাবো অবশ্যই আমরা এই ছাত্র জীবনে দেখেছি আমরা যে কলেজে পড়তাম মুসলিম এবার যখন আমি বিশেষ করে উঠে যেতাম ক্লাসে এবং স্যার ম্যাডামরা সবাই জানতেন যে শরীফ এ মানে জুমার দিন হলে দাঁড়িয়ে যাবে ক্লাসে এবার যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার কিভাবে তোর আমি নামাজ পড়িস বা নামাজের কি উপকারিতা আমরা তো অনেকেই দেখি নামাজ তো একটা এক্সারসাইজ এটা একটা ব্যায়াম তাহলে সত্যি কি তাহলে তাদের সামনে একটা সুযোগ হতো আছেন যারা নিজেদের তাদেরই আদর্শে আদর্শিত হয়ে যাচ্ছে আর প্রকাশ পায় যেটা কু মানুষের সমালোচনা করে যে একটা সুযোগ সেই সুযোগটা তখন তারা গ্রহণ না আসলে এটাটা তাদের দুর্বলতার জন্যই সে ইসলাম সম্পর্কে জানে না সব সময় তাদের পরিবেশ জিজ্ঞাসা করে কিছু এটা আমাদের দুর্বলতা ছাড়া কিছুই নেই এটা আমাদেরই ত্রুটি সুতরাং আমাদের এখান থেকে নসিহত গ্রহণ করা উচিত যে আমাদের চরিত্রের মধ্যে যেন একটা প্রকাশ ঘটে আমরা চরিত্র দেখে সে স্কুল কলেজের অন্য ধর্মের মানুষকে আকৃষ্ট করতে পারে। তারজন ইসলামকে জানার জন্য একটা প্রকাশ পায় কারণ শিক্ষিত মানুষরা বহি প্রকাশ সেটা আমার ড্রেসের মাধ্যমে হোক সেটা আমার প্রকাশের প্রকাশের মাধ্যমে হোক আমার কথা বলার ভঙ্গিমাতে হোক সেই বহিপ্রকাশ যদি আমি ঘটাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দেখব আমার জন্য লাভ আছে এই জন্য একটা কথা আছে খুব প্রসিদ্ধ কথা যে তরবারি দিয়ে যাকে জয় করা যায় না সেটাকে চরিত্র দিয়ে জয় করা যায় অর্থাৎ তরবারি দিয়ে কোনো জয় করা জিনিস লাস্টিং নাও করতে পারে মানে আজকে আমি জয় করে নিলাম কালকে সেটা জয় আমার নাও থাকতে পারে কিন্তু যদি আমি তাকে আখলাখ দিয়ে জয় করতে চাই তাহলে সেটাই হয়তো দীর্ঘমেয়াদী হবে দীর্ঘমেয়াদী হবে আর আমার মনে হয় যে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যতগুলো আম্বিয়াকে প্রেরণ করেছিলেন আম্বিয়া কেরামদের সম্পর্কে এটা কথা আছে যে তিনারা হাজরতে আদাম আল্লাহ সাল্লা সাল্লাম থেকে শুরু করে আমাদের শেষ নাবী হাজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাই পর্যন্ত যতজন ছিলেন তিনিা কয়েকটা জিনিসে সমান ভাগে ভাগিদার ছিলেন এই সমান ভাগে ভাগিদার হওয়ার ব্যাপারে যেমন এক নম্বর এইটাই আসছে যে আখলাক আখলাকের মানে হচ্ছে চরিত্র অর্থাৎ কোন নবী সম্পর্কে এই ক্লেম আজ পর্যন্ত কেউ করতে পারেনি এবং ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত এই ক্লেম কেউ করতে পারবে না যে আমাদের নাবীর কথা আমি বলছি না তারা তো নবী ছিলেন তারা তাদেরকে আল্লাহ রাবুল আলামিনা এইভাবেই তো জিনিস আর তাদেরকে তো মাসুম বলে ঘোষণা করা হয়েছে আমরা আজকে আখলা সম্পর্কে চরিত্র সম্পর্কে যে কথাগুলো বললাম এখানে অনেক কিছু নেয়ার আছে তো সব বড় কথা আমি আমার দর্শক মন্ডলীকে বলবো আল্লাহ রসুল আমাদের আদর্শ এবং মডেল তার জীবনী থেকে একবার আপনারা পড়ার চেষ্টা করুন সেখান থেকে কিছু শবক নিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সেই আখ্লা দান করেন এই দোয়া রেখে আজকের মতো ইতি রাখছি আল্লাহ হাফেজ রহমতুল্লাহ সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞান করে তার গ্রহগুলো আল্লাহ সুবাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আহমদুল্লা ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় মানবতার পথ প্রদর্শক কি করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার